الله عليه হিহাম পড়ছি এবং আকিদা পড়ার পরে আহ আমি বলছিলাম যে অর্থাৎ সে আকিদাগুলো জীবনে কিভাবে অ্যাপ্লাই করব সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের পড়াশোনার একটা পর্যায়ে আমরা এখন আছি যে তাকফির বা কাউকে কাফের প্রতীয়মান করা অথবা ডাকা অথবা জ্ঞান করা এই ব্যাপার নিয়ে আহলুসামার জামার অ্যাটিটিউড কী অথবা দৃষ্টিভঙ্গি কী আমরা এটা তম এপিসোড আমাদের টোটাল এই বেসিক ইসলাম বা লার্নিং দিন ফ্রম স্ক্যা স্ক্র্যাচেস যেটা আমি বলছি সে আপনাদের যে এটা ইটা ছিল আর কি যেটা টাইটেল বলেন অথবা শিরোনাম বলেন সো এটা তম এপিসোড এর আগে সাতত্রিশটা পর্ব ছিল ডিফারেন্ট লেনথের ছিল যারা রিসেন্টলি জয়েন করছেন অথবা রিসেন্টলি আসছেন তাদের হতে একটু কষ্ট হবে কিন্তু তারা আমাদের অ্যাডমিন যে মারফিজা বলে আমাদের একদিন অ্যাডমিন আসেন সিক্স ওয়ান দিয়ে নাম্বার শুরু অস্ট্রেলিয়ায় থাকেন ওনা ওনাকে পার্সোনালি যদি কেউ ই করেন নখ করেন তাহলে উনি পুরানো পুরানো এপিসোড বা পর্বগুলার আপনার লিঙ্ক দিয়ে দিবেন আপনাদেরকে ওনাকে উনি এই কাজটা করে থাকেন যারা নতুন আসছেন তারা পুরাণগুলো শুনে নিলে ধরতে সুবিধা হবে পিছায় থাকবেন না ইনশাল্লাহ তো গত পর্বে আমরা একটা হাদিস দিয়ে শেষ করছিলাম এটা ছিল যে একজন বন ইসরা একটা ঘটনা যে একজন আরেকজনকে বলছিলেন যে একজন ভালো আমলের ছিলেন একজন খারাপ আমলে ছিলেন যিনি ভালো আমলের ছিলেন উনি আরেকজনকে খারাপ আমলের যিনি ছিলেন তাকে তার বন্ধু তাকে বলছিলেন যে তুমি যে তোমাকে আল্লাহ মাফ করবেন না এবং তোমাকে জাননাতে ঢোকাবেন না বা জাননাতে প্রবেশ করাবেন না এরপরে দেখা গেল যে মৃত্যুর পরে এই কথা বলার জন্য উনি জাহান্নামে হয়ে গেলেন কারণ আল্লাহ তাকে ই করলেন যে প্রশ্ন করলেন যে তুমি কি আমার আমি কি করবো সেটা জানতাম তুমি কি আমার কিছু জানতা না তোমার পাওয়া মানে ক্ষমতা ছিল এরকম ব্যাপারটা ছিল আল্লাহ যে যে আমার ব্যাপারে নাকি তোমার আমার হাতে যা তার উপরে তোমার কোন ক্ষমতা ছিল এই বলে ওই লোককে জাহান্নামে দেওয়া হলো এবং যার কথা বলছিলেন যে যাকে মাফ করা হবে না তাকে জান্নাতে দেওয়া হলো এটা এটা হাদিসটা হাদিসটা শেষ করার পরে আবুহার রাজল বর্ণনা করেন এবং উনি বলেন তখন যে যার হাতে আমার প্রাণ তার শপথ সেই ওই লোকটা কি এমন একটা কথা এমন একটা কথা বলছিল বাই মিন্স অফ ফিউচার ইজ ইন্ট্রেস্ট ইন দা মানে এই দুনিয়া এবং আখেরাতে তার সব কিছু ধ্বংস হয়ে গেছিল তো এই এইখান থেকে একটা আমাদের শিক্ষার ব্যাপার হচ্ছে যে আমরা কারো ব্যাপারে কনক্লুড করব না যতক্ষণ পর্যন্ত উনি নিজেকে মুসলিম বলতেছেন অথবা নিজেকে মোমেন বলতেছেন বা ভাবতেছেন বা ক্লেম করতেছেন আমরা তাকে জাহার নামি বলবো না অথবা তাকে আল্লাহ মাফ করবে না এরকম কথা বলবো না দোয়া করব পারলে তার জন্য যে আল্লাহ যেন তারকে হেদায়ত দেন ইত্যাদি কেউ যদি কাফের নিশ্চিত কাফের বা কুফরের উপর মারা যান তখন আর এই এটা প্রযোজ্য না তার আগে পর্যন্ত আমরা জাজমেন্ট দিবো না বা কিছু বলবো না আর এটা গল্প আমরা বলছি গতদিন যেটা মৃত্যুর পরেও আমরা কালকে সার্টিফাই করব না যে কেউ নিশ্চিত জান্নাতি এটাও সার্টিফাই করব না যাহান আমি তো করবো না যদি উনি মুসলিম হিসাবে মারা গিয়ে থাকেন তাহলে তো সার্টিফাই করার প্রশ্নে ওঠে না আল্লাহ চাল্লা তাকে মাফ পারে পারেন আজকে আমরা আসলে কুফর সম্বন্ধে কুফর মানে আমরা বলছি কুফর কথা অবিশ্বাস প্রথম মিনিং দ্বিতীয় মিনিং হচ্ছে অকৃতজ্ঞ বা অকৃতজ্ঞতা তো কুফরের ভিতরে আমরা আগেও আগেই পড়ছি যে কুফর হচ্ছে ইমানের উল্টাটা এবং কুফর দুই টাইপের একটা কুফর যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় আরেকটা কুফর হচ্ছে যে যেটা ইসলাম থেকে বের করে দেয় না কিন্তু সেটাও একটা বড়ো গুণা কবিরা গুনা হচ্ছে বড়ো জিনিস এটা এই প্রসঙ্গে আমরা আগে বলছি বাট আবারও বলতেছি যে ইমানের যেরকম অনেক কটা শাখা আছে কুফরের সেরকম অনেক কটা শাখা আছে এবং সেই কুফরের শাখার ভিতর কিছু আছে যেটা একদম ইমান বিনষ্টকারী বা ইসলাম থেকে বের হয়ে যাফর বোঝায় আর কিছু আছে যেটা বোঝানো হচ্ছে যে এটা কুফার যারা কাফের যারা তাদের বৈশিষ্ট্য বা তাদেরই যেমন ধরেন অনেক সময় আমরা মুনাফিকের বৈশিষ্ট্যগুলো জানি যে কয়েকটা বৈশিষ্ট্য রাষ্ট্র সব বলছেন মুনাফিকের বৈশিষ্ট্য এটা এটা এটা এটা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে বা আমারতে খেয়ালত করে আরও আসে যাই হোক ওয়াদা করলে ভঙ্গ করে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার একটা যদি কিছু একটা যদি কারো ভিতর পাওয়া যায় বা কাউকে যদি দেখা যায় যে সে মিথ্যা কথা বলতেছে অথবা সে আমার খেয়ানত করে ফেললো সাথে সাথে আমরা তাকে মুনাফিক বলে ই করব না মানে আকিদার মুনাফিক বা যেই মুনাফিকের কথা আল্লাহ বলছেন যে জাহান্নামের সব সর্বনিম্ন স্তরে থাকবে সেটা সেটা জ্ঞান করবো না তাকে বরং আমরা বলবো যে এই এই জিনিসটা মিথ্যা কথা বলা অথবা মিথ্যা প্রতিজ্ঞা করা বা ওয়াদা ভঙ্গ করা বা আমানতের খেয়াল করা এইগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য কিন্তু তাকে মুনাফিক বলবো না এটা বোঝার ব্যাপার আছে আর কিছু আছে যে যেটা বললাম যে কিছু আছে যেটাতে আপনার একদম কুফরে বোঝাবে যে কুফর কাউকে ইসলামের বাইরে নিয়ে যাবে সেটাই বোঝাবে তো আমরা এখন মেজর কুফর মাইনার কুফর যদি বলি বড় কুফোর ছোটো কুফোর এইভাবে যদি বলি তাহলে আমরা একটু জেনে নিব যে বড় কুফোরগুলা কী কি বড়ো কুফর বলতে আমরা বোঝাচ্ছি যেগুলা মানুষকে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যায় অর্থাৎ সে আর মুসলিম থাকে না সে টেকনিক্যালি বা থিওটিক্যালি কাফের হয়ে যায় তারপরে তার অজুহাত কখনো খাটবে কখনো খাটবে না সেটা আমরা আগে ডিসকাস করছি কোন কোন জায়গায় তার হয়তো অজুয়াত খাটবে সে হয়তো হয়তো কাফের হয়ে যাবে না তাকে যদি বোঝানো হয় সে যদি তবা করে যদি ফিরে আসে অথবা সে যদি বলে যে আমি জানতাম না ইত্যাদি আমরা আগে ডিসকাস করছি তো মেজর কুফরকে আমরা বলি মেজর কুফর বা বড়ো কুফুর হচ্ছে সেগুলো যেগুলো মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায় এবং যেগুলাকে আমরা কুফর অফ বিলিফ বা বিশ্বাসের কুফর বলি অথবা আল কুফর আল বলি কুফর আর ইতেকি ইতেকি আকেদার থেকে আসতেছে বুঝতে বোঝাই যাচ্ছে যাই হোক তো এইরকমের এইরকমের কুফরে কারো ইসলাম বিনষ্ট হয়ে যায় বা ইমরান বিনষ্ট হয়ে যায় এবং সে চিরজাহান নামী হয়ে যায় এক্সেপ্ট যদি এরকম একটা অজুহাত থাকে যে সে কখন শুনেই নাই বা কাউকে সে তা কেউ বলেই নাই তো এটা বিশ্বাস হইতে পারে কথা হইতে পারে কাজও হইতে পারে বিশ্বাস হইতে পারে আবার আমরা শুনি কথা হইতে পারে কাজও হইতে পারে এটাকে পাঁচ পাঁচ ভাগে বিভক্ত করা হয় আমরা একটু খেয়াল করে শুনব কারণ এটা আমাদের লাইফে যদি থেকে থাকে বা কখনও যদি আমরা করে থাকি আমরা তবা করে নিব এবং মাফ চেয়ে নিব আল্লাহর কাছে মাফ চাইব এবং তবা করব তবা না করে কুফর বা শিলকের উপর বা শীতকে একটা কখন করছি বা কুপোর কখন করে থাকলে করতেই পারি আমরা আমরা আমরা দেখব যে এটা খুব কমন করার কোনো এমন কোনো ব্যাপার না এমন কোনো গ্রেট কিছু না মানে দৈনন্দিন জীবনে অহরহ আমরা কাছাকাছি কাজ করি বা কুপুরে কুপোরের কাজ করেও বসি সেটা আমরা দেখব তো প্রথমটা হচ্ছে পাঁচ ক্যাটাগরির ভিতরে প্রথমটা হচ্ছে অবিশ্বাসের কুপোর এটার অর্থ হচ্ছে যে রাসুল্সাল্লাম যেমন এরকম কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ রসুল্লাম ভণ্ড ছিলেন বা ভণ্ড নবী ছিলেন মিথ্যা নবী ছিলেন অথবা আল্লাহ শুধু না যে যেকোনো নবী মিথ্যা নবী ছিলেন বা মানে ভণ্ড নবী ছিলেন যাদেরকে আল্লাহ বলছেন আমন্তি মালা কাতি কুতুবি ও রসুলি ওখর খৈরি ওয়রি আমরা আমরা যেটা পড়ছি যে আপনার একটা ই একটা ইনেকগো আমরা পড়ছি যেটা যে ছটা ছটা ইসের উপর ছটা আর্টিকেলের উপর ইমান আনতে হয় তো এখানে আমরা কি পড়ছি যে রসুলিহি মানে তার রসুলগণ প্রত্যেক প্রত্যেক রসুল প্রত্যেক নবী যার কথা আল্লাহ বলছেন অথবা বলেন নাই আমাদের বিশ্বাস করতে হবে যে তারা সবাই সত্যি এটা এটা যদি আমরা মনে না করি বা আমরা যদি মনে করি যেমন ধরেন ইহুদিরা মনে করে যে ইসা আলা সাল্লাম নবী ছিলেন না অথবা খ্রিশ্চানরা মনে করে যে আল্লাহ নবী ছিলেন না এইটা একটা উদাহরণ যেমন ধরেন আচ্ছা এটা যদি আমরা বলি যে নবীরা যা নিয়ে আসছেন এগুলো সত্যি না অর্থাৎ ধরেন কোরআনকে বাংলাদেশি মানুষ আছে সকল আতেেল বা ইন্টেলেকচুয়ালস যারা কোরআনের আইদা পুরাটাই বিশ্বাস করে না আবার তো করে যে কিছুটা বিশ্বাস করা গেলেও কিছুটা অবিশ্বাসের ব্যাপার আছে অথবা কোরআন কারেকশানের আহ্বান জানাইছে বাংলাদেশেই আছে নজবুল্লাহ এরকম যেটা আর কি যেটা কেউ মনে করে যে সত্যি না অথবা কেউ যদি আল্লাহ যেটাকে পারমিট করছেন অথবা আল্লাহ যেটাকে হালাল করছেন অথবা হারাম করছেন সেগুলোকে যদি কেউ জানে এবং জেনে সেটার উল্টাটাকে উল্টাটাকে ধরে নেয় অর্থাৎ যেটাকে আল্লাহ হালাল করছেন সেটাকে যদি কেউ হারাম জ্ঞান করে অথবা যেটাকে আল্লাহ মানে সেটাকে যদি জেনে আর কি যে এটা আল্লাহ হারাম করছেন সে জানল জানার পরে সে বলতেছে যে না এটা হালাল হারাম অথবা কিছু একটা আল্লাহ হারাম করছেন সেটাকে বলতেছে যে এটা হালাল এই ধরনের হইলে এটাকে আমরা বলি কুফর অফ বিলিফ মানে বা বিশ্বাসের কুফর বলবো আমরা এটাকে বা ডিসবিলিভ সরি অবিশ্বাসের কুফর বলব মাফ করবেন অবিশ্বাসের কুফুর মানে বিশ্বাস না করার জন্য যে কুফর বিশ্বাস না করার জন্য কুফর অবিশ্বাসের কুফুর উদাহরণ দিলাম আমরা কয়েকটা এখানে দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস বলতেছেন বিলিভিং কথাটা কিন্তু বলতেছেন বারবার বিলিভিং বলতেছেন কাজ বলতেছেন না যে আল্লাহ যেটাকে হালাল করছেন আপনি জানেন আল্লাহ এটাকে হালাল করছে কিন্তু আপনি বিশ্বাস করেন এটা হারাম এটা ঠিক না অথবা আল্লাহ এক জিনিসকে হারাম করছেন আপনি বিশ্বাস করেন যে এটা বা এটা মনে করেন এবং বিশ্বাস করেন যে এটা হালাল এরকম আর কি ব্যাপার উল্টাটা আর কি সজাগতায় এটা একটা উদাহরণ দিয়েছিলাম আমি বোধহয় গতদিন আপনাদের তারপরে আবার বলি যে একজন লোক সুদী ব্যাংকে চাকরি করে সে জানে এটা হারাম এবং তার খুব মনো কষ্ট সে সেখান থেকে বের হয়ে আসতে চায় মুসলিম বের হয়ে আসতে চায় সে কিন্তু সে পারতেছে না কোনো কারণবশত তার ধারা সম্ভব হচ্ছে না কিন্তু সে এটাকে অন্যায় জানে এবং এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটিও করে বা একটা গিল্টি ফিলিং আছে তার এ কিন্তু মুসলিম আরেকটা লোক জীবনে কোনো দিন সুদ খায় নাই কিন্তু সে মনে করে যে আল্লাহ যে সুদ হারাম করছেন এটা ঠিক না আসলে সুদে কোনো সমস্যা নেই তো এই এই সেকেন্ড লোকটা যার কথা বললাম সে কিন্তু আর মুসলিম বা মুমিন থাকে না সে ইসলাম থেকে বের হয়ে যায় সেটাকে হালাল মনে করে আচ্ছা আসেন এখন দুই নাম্বার যে বিশ্বাস করলেও একটা জিনিসকে বিশ্বাস করতেছে যে এটা ঠিক বা এটা সত্য কিন্তু সে অহংকার বশত সেটাকে পরিত্যাগ করে অথবা সেটাকে সেটাকে প্রত্যাখ্যান করে এবং মানুষ আমি আপনাদেরকে বলছি এর আগে বলছি ঘটনা যে আবু তালেব উনি জানতেন উনি জানতেন যে এটা আল্লাহ সাল্লাম যা নিয়ে আসছেন বা যা বলতেছেন বা যা প্রিঞ্চ করতেছেন এগুলো সব সত্যি এবং উনি সত্য নবী কিন্তু তথাপি উনি ট্রাইবাল প্রাইড বা আপনার গোত্র গোত্রের অহংকার বা গোত্রের গোত্রপ্রীতি সেটার থেকে কিন্তু উনি শেষ পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন নাই যদিও উনি বিশ্বাস করতেন যেটা সত্য এরকম আরও আছে আরও ঘটনা আছে যেমন ধরেন ইবলিসের কুফর যেটা আল্লাহ আল্লাহর আল্লাহ আদেশে মানল না সে জানত যে আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যেটা বলতেছেন যে ঠিক বা আল্লাহ তাকে যে অর্ডার করতেছেন এই অর্ডারটা তো শিরধার্য তথাপি তার ওই অহংকারটুকুর জন্য যে আমাকে আমাকে আল্লাহ সে মনে করছে যে আমাকে আল্লাহ আগুন থেকে বানিয়েছেন এবং আদমকে মাটির থেকে বানিয়েছেন সো আনা হায়রুম মেনহ আমি তার চেয়ে বড় তার চেয়ে শ্রেয় এটা চিন্তা করে কিন্তু সে আল্লাহর কথাটা মানতে পারলো না বা আল্লাহর এটাকে অস্বীকার করলো মানে প্রত্যাখ্যান করলো আল্লাহর আল্লাহর আদেশটাকে সেই করল এটা দ্বিতীয় ক্যাটাগরির কুফুর কুফুর আকর যেটা আমরা বলি বড় কুফুর তিন নম্বর শ্রেণীর বড়ো কুফুর হচ্ছে কোনো কিছুতে মুখ ফিরা নেওয়া আপনি ধরেন শুনবেন আসে মুখ ফিরা নেবে সেটার থেকে সে বিশ্বাসও করে না অবিশ্বাসও না এবং তাকে অনেকটা আমাদের অ্যাগনস্টিক এই যুগের অ্যাগনস্টিকদের মতো বিশ্বাসও করে না অবিশ্বাসও করে সে মুখ ফিরে নিচ্ছে তাকে সে সে শিখতেও চায় না অথবা সে অনুযায়ী কাজ করতে চায় না এবং যেখানে যেখানে সত্যের কথা বলা হয় যেখানে সত্যের কথা বলা হয় অথবা যেখানে সত্যের আলোচনা হয় বা সত্য জানতে পারতো সে সেখান থেকে সে দূরে থাকে এবং মুখ ফেরায়নে সে আপনাদের মনে আছে ইমান বিনষ্টকারী যখন বিষয় যখন আমরা পড়ছি তখন আমরা একটা ছিল ইমান বিনষ্টকারী বিষয়ের একটা ক্লজ একটা এই ছিল পয়েন্ট ছিল যে দিন থেকে মুখ ফিরে নেওয়া বাই নট লার্নিং এ নট প্র্যাকটিসিং মানে না শিখা না শিখলো না সে আর করলো না এইভাবে মুখ ফিরে আনো পয়েন্টের একটা পয়েন্ট ছিল আপনাদের যে মনে থাকে তো গেল এটা হলো তিন দম্বর ক্যাটাগরির আমরা পাঁচটা পড়ব বলছি চার নম্বরটা হচ্ছে নিফাক যেটাকে বলি নিফাকের বশত যে কুফর হয় যে একটা বাইরে দিয়ে সে দেখায় যে সে বিশ্বাস করে রাসুল সাল্লাহ সাল্লাহ যা নিয়ে আসছেন সেটাতে বিশ্বাস করে বাইরে দেখায় সে কিন্তু ভিতরে সে বিশ্বাস করে না সেটাকে সেটাকে সে প্রত্যাখ্যান করে এবং এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মুনাফিক যাদের কথা আমরা বললাম আকিদার মুনাফিক যাদের কথা বললাম কোনো একটা কারণ কারণবশত কোনো একটা কারণ বসত বা কোনো একটা আপনার কোন একটা কারণ বসত বা কোনো জাগতিক প্রাপ্তির জন্য সে হয়তো আউটওয়ার্ডলে দেখায় যে সে বিশ্বাস করে মক্কার মক্কার মোনাফিকরা সরি মদিনার মোনাফিকরা এরকম ছিল অনেক মুনাফিক ছিল মদিনাতে এরকম যারা এবং রেস্তি জানতেন না তারা কারা যে আউটওয়ার্ডলে তারা দেখাইতো প্রাপ্তির জন্য সুযোগ সুবিধার জন্য যুদ্ধের গণিমতের মালের জন্য অথবা মুসলিম কমিউনিটির ভিতরে থাকার যে সুযোগ সুবিধা সেটার জন্য তারা দেখাইতে যে তারা বিশ্বাস করে কিন্তু আসলে তারা ভিতরে বিশ্বাস করত না এরা সবচেয়ে খারাপ ক্যাটাগরির ইয়ে সবচেয়ে খারাপ ক্যাটাগরি না এবং এখানেও কিন্তু এখানেও কিন্তু নিফাকের ব্যাপারে দুই ধরনের ধরতে হবে এখানেও নিফাকের ব্যাপারে দুই ধরনের ধরতে হবে যে বিশ্বাসের নিফাক এবং কাজের নিফাক এটা অবশ্য আমাদের এখানে বলতেছেন যে বিশ্বাসেরটা এখানে একই ব্যাপার বিশ্বাসেরটা হচ্ছে মেজর হেপোক্রেসি যেটা আপনার মানে কুফরের মানে যেটা আমরা পড়লাম এখন যে কুফর বড় কুফরের একটা টাইপ হচ্ছে যে নিফাক বড়ো নিফাক বলতেছে নিফাককে ওনারা মানে দুই রকমের করতেছে না যে বিশ্বাসের যে নিফাকটা সেটা হচ্ছে বড় নিফাক এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এবং এটা এটার কথাই বলছেন আল্লাহ সাল্লাম বলছেন যে লোয়েস্ট পিট অফ ফেল মানে আপনার সর্বনিম্ন এসে থাকবে জাহার নামে সর্বনিম্ন এসে থাকবে আচ্ছা আর আপনার আরেকটা যে এটা কাজের যেই সেটার কথা বলতেছেন যে এটা একটা ছোট একটা একটা মানুষ একটা কাজ করে বসে কাজ করে বসে শরীয়ার বিরুদ্ধে একটা কাজ করে বসে বা একটা ওই যে আমি যেটা বললাম যে যে চরিত্রগুলো বলছেন রাসুলসল সাল্লাম যে এই চরিত্র থাকলে সে এইগুলো মুনাফিকের চরিত্র বা মুনাফিকের বা বৈশিষ্ট্য তার একটা তার ভিতর আছে ধরেন একটা কাজ করছে চুরি করে ফেলছে অথবা মিথ্যা মিথ্যা কথা বলছে বা চুরি ধরেন আমানতের খেয়ানত করছে তার কাছে যেটা আমানত রাখা সেটা সে করছে যে যেইগুলো বলছেন কথা দিলে কথা রাখে একটা একদিন কথা রাখে নেই বা করে এটা কিন্তু হচ্ছে এই ছোটো বা সেই মুনাফি কাজ বা নিফাকের কাজ যেটা আপনাকে ইসলামের বাইরে নিয়ে যাবে না কিন্তু এটাও এটাও খারাপ জিনিস এটা এটাও না যাই হোক এটা পড়লাম আমরা এবং পাঁচ নম্বর ক্যাটাগরিটা হচ্ছে সন্দেহ অর্থাৎ আল্লাহ রসুল্লাহ কে নিশ্চয়তার সহকারে রসুলাম যা নিয়ে আসেন সেটা বিশ্বাস করে না কিন্তু আবার অবিশ্বাসও করে আর কখনও কখনও সে বিশ্বাস করে আবার কখনো বিশ্বাস করে না বা কখনো সে হেজিটেট করে একটা একটা কাজে হেজিটেট করে এটা করবে কি করবে না মানে সন্দেহ সাথে হেজিটেট করে যে এটা কি এটা কি দরকার এটা করা এটা করা এতই দরকার বা এটা কি অনেক মানুষ আছে আর্গু করে দেখবে এটা নেচারের এগেনস্টে যায় বা এটা ইস্যার এগেনস্টে যায় এইরকম এরকম কথা বলবে আমার ওয়াইফ যখন প্রথম আপনার হিজাব করতে শুরু করে তখন তার খুব ক্লোজ এক ফ্রেন্ড তাকে বলছে যে হিজাব পড়লে তো মাথায় বুদ্ধি সুদ্ধি কমে যায় মানে মেধা এই যে ব্যাপারটা এই মানুষ যিনি এটা বলছেন সন্দেহ পোষণ করছেন যে আল্লাহ সালাম বা আল্লাহ যে সত্যি ভ্যালেড কেনা বা সত্যি কি প্রয়োজনীয় কেনা এই ধরনের ব্যাপার একদম অনেকটা এরপরে আরো কিছু কুফুর আছে আরো কিছু কুফুর আছে যাই হোক এই কুকুরগুলো হচ্ছে যেগুলো আমরা পড়লাম যেগুলো পাঁচটা ক্যাটাগরি পড়লাম আরেকবার আমি একটু জাস্ট ই করে যাই একটু বলে যাই প্রথমটা হচ্ছে অবিশ্বাসের দ্বিতীয়টা হচ্ছে অহংকারের অহংকার বশত কিছু অস্বীকার করা বা মুখ ফিরায় নেওয়া বা প্রত্যাখ্যান করা তৃতীয়টা হচ্ছে মুখ ফিরায় নেওয়া মানে না শুনে না শুনতে শুনতেই চাইলো না আল্লাহ রসুল কী বললেন শুনতেই চাইলো না শিখলো না এবং সেটা প্র্যাকটিস করলো না তারপরটা হচ্ছে নিফাক অর্থাৎ বাইরে বলতেছে এই আছে ভিতরে আসলে নাই তারপরটা হচ্ছে সন্দেহ সন্দেহবশতে একবার একবার মনে করে যে হয়তো এরকম হবে বা এটা ঠিক আছে একবার মনে করে যে এটা ঠিক না এই ধরনের এগুলো স্পেকুলেশন বা ডাউট বা সন্দেহ করেছে। এই এই ধরনের এই যে পাঁচটা ক্যাটাগরি বললাম এই ধরনের কুপোরের যে কুপরে জড়িত হবে বা যার ভিতরে এই কুপোরটা প্রমাণিত হবে বা প্রতিষ্ঠিত হবে অথবা ওই যেটা আগেই বললাম যে এইগুলো সব হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত কিন্তু বিশ্বাসের সম্পৃক্ত এই সমস্ত জিনিসগুলা হচ্ছে আপনার বড় কুফর এবং এগুলার জন্য যে কেউ চিরজীবন ইসে থাকবে আপনার চিরজীবন চিরকাল বড় উচিত না চিরজাহান নামে হবে সাজাগত ইটার্নাল টাইম তো এদের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন একটা একটা আয়াত কোর্ট করতেছেন সৌরভ ভাইনা সৌরভ ভাইনা ছয় নম্বর আয়াত আফিজ কিতাবি বল মুশকিকা জাহান্ন উলআরুল তো এটা এখানে বলতেছেন যে যারা অবিশ্বাস করে অবিশ্বাস করে বা যারা বিশ্বাস করে না নিশ্চয়ই যারা বিশ্বাস করে না আহলে কিতাবদের ভিতরে যারা বিশ্বাস করে না এবং যারা মুশ্রিক তারা চির চিরজাহান্নামী মানে চিরকাল জাহান্নামী থাকবে এবং তারাই হচ্ছে সবচেয়ে খারাপ প্রাণী এই কথা বলা হচ্ছে যাই এই আমরা অনেক অনেক আয়াত পাবো এই ধর্মের যেগুলোতে এই জিনিসগুলো ডিফাইন করা হয়েছে বা হবে এরপরে আমরা দেখবো যে ছোট কুফর ছোট কুফুর হচ্ছে যে এমন কুফোর যেটা কাউকে ইসলামের বাইরেই করে দেয় না মানে বাইরে নিয়ে যায় না বা ইসলাম থেকে বের করে দেয় না কিন্তু সেটাও কুফর বলছেন আল্লাহ সাল্লাম অথবা আপনার কি বলে সেটা ওইভাবে কুফোর বলেই বলছেন কথাটা কিন্তু সাবেরা বুঝছেন বা আমরা অন্যান্য দলিল থেকে বুঝি যে এগুলা সেই সব কুফর না যেগুলো কাউকে ইসলাম থেকে বের করে নেই বরং এগুলো ছোট তো এটা হচ্ছে যে আপনার যে বৈশিষ্ট্যের ভিতরে পড়ে কাফের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে যেমন ধরেন একজন মুসলিমকে হত্যা করা আল্লাহ ছাড়া অন্য কোনো অন্য কোনো অন্য কারো নামে প্রতিজ্ঞা করা শপথ নেওয়া কারো বংশ নিয়ে গালিগালাজ করা কারো বংশ নিয়ে গালিগালাজ করা এই এরকম ছোট লোকের বাচ্চা বা ছোট আমাদের দেশে বলে ফেলে মানুষ এর তো ওর তো এসে সমস্যা আছে তো ছোট লোকের বাচ্চা বা একটা কিছু এইদিন ধরনের কথা বলা একজন মুসলিমকে যদি আপনি সেটা বলেন তাহলে লিনিয়েজ নিয়ে কথা বলা বা তার বংশ পরিচয় কথা বলা তারপরে মৃত মানুষের উপর ওই যে বিলাপ করা বুক চাপলানো চিৎকার করে কান্না কাটি করা কেউ কেউ মারা গেলে তার জন্য চিৎকার করে কান্না কাটি করা তারপরে কোনো একজন মুসলিমকে যদি কেউ কাফের বলে ডাকে এই এই জিনিসগুলো সব হচ্ছে ছোটো কুফোর এগুলোতে মানুষ এগুলো কবিরে গোনা বড় বড়ো গোনা কিন্তু এগুলা একটা করলে মানুষ সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যায় আপনার এর ভিতরে উদাহরণ দিতে গিয়ে বলছেন এখানে রাসুলামে কতগুলো হাদিস ই করছেন বোখারি মুসলিমের হাদিস প্রথমটা আর এই যেটা বললাম যে কিলিং হিম আল কুফুর আল্লাহ আল্লাহাম বলছেন একজন একজন মুসলমানকে বা মুসলিমকে কার্স করা অভিশাপ দেওয়া হচ্ছে অত্যন্ত খারাপ কাজ অ্যান্ড কিলিং হিম ইস কুফর এবং কেউ যদি কাউকে হত্যা করে মুসলিমকে হত্যা করে তাহলে সেটা কুফর এখানে নি কুফোর বলা হয়েছে এটা ছোটো কুফোর এটা বড়ো কুফর না কারণ আমরা জানি যে একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করেই ফেলে তাহলে কিসাস বলে একটা জিনিস আছে যার মাধ্যমে তার স্কোরটা সেটেল হয়ে যায় এবং সে তথাপি মুসলিম থাকে সে কাফের হয়ে যায় না যদি মারা যায় বা তাকে এমনকি যদি তাকে ই করা হয় মানে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবুও কিন্তু তার জানাজা হয় বা তার অন্যান্য সব রাইটগুলো তার থাকে মুসলিম হিসাবে এরপরে আরটা আসতেছে যে এটা হচ্ছে আপনার সুনান আবি আবিদাউদের সাহিদ সুনান আবিদাউদের হাদিস যেখানে আল্লাহ আল্লাহাম বলতেছেন যে আল্লাহ বলেন হুয়েভার সুয়েস বাই সামথিং আদার দেন আল্লাহ হ্যাজ কমিটেড শেরক আর কোফর যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটে সে শের কথবা কুফোর করল এটা যেমন একটা ই বলছেন এরকম আরও বলছেন যে যেটা হাদিস এটা হচ্ছে মুসলিমের হাদিস দে আর টু থিংস দ্যাট পিপল উইল কন্টিনিউ টু ডু অ্যান্ড দ্যাট আর অ্যাক্টস অফ কুফর দুটা জিনিস মানুষ করতেই থাকবে এবং সেগুলো হচ্ছে কুফোরের কাজ এক নম্বর হচ্ছে প্রথমে বলতেছেন আলাসম ইহাদিসে বলতেছেন একটা হচ্ছে যে কারো লিনিয়েজ নিয়ে বা তার বংশ পরিচয় নিয়ে তাকে গালিগালাজ করা বা তার খারাপ কথা বলা আরেকটা হচ্ছে মৃতের উপরে বিলাপ করা বা চিৎকার করে কান্না কাটি করা আমাদের চ্যাপ্টারটা এখানে শেষ আমি আজকে শেষ করে দেব ইনশাল্লাহ শুধু একটা কথা বলতে চাই যে এই যে কথাটা লাস্টে যেটা বললেন যে মৃত্যুর পরে কাটি করা এই কথাটা কিন্তু অন্য হাদিসে আসছে যে যিনি মারা যাবেন তিনিও গুণাগার হবেন যদি তার জন্য কেউ চিৎকার করে কান্না কাটি করে তো এখানে প্রশ্ন আসে যে এটা তো তার হাতে নাই তো মারা গেছেন অলরেডি এটা হয়তো কেউ আর্গু করতে পারে যে যিনি মারা গেছেন তার ওয়াইফ বা তার মেয়ে তার সাধারণত মেয়েরা করে এগুলো চিৎকার করে কান্নে কাটি করে চিৎকার করে কাঁদে বা চুল ছিঁড়ে বা মুখে আচর দেয় এগুলো করতো আর আমরা করতো আমাদের দেশেও করার এসব দেখবেন এই আপনার আহাজারি যেটাকে বলে টিভিতে বা এসে কোনো একটা পেপারে বা কোন খবরের মিডিয়ামে দেখবেন যে কারো কাউকে মেরে ফেলছে কেউ মুখ চাপড়ায় চিৎকার করতেছে কাঁদতেছে বা আমার কি হইল বইলা চিৎকার করতেছে এই জিনিসগুলো খুবই নিয়ে ব্যাপার ইসলামে এবং আপনার এটা ওই যিনি মারা গেলেন তার কেন গুণা হবে সেটা যখন আমরা জানতে চেষ্টা করছি তখন দেখছি যে উনি যদি ওনার ফ্যামিলিকে বোঝায় না যান ওয়াসিয়া যেটাকে আমরা বলি ওয়াসিয়া বলি ওয়াসিয়াত বলি ওয়াসিয়া বলি অনেক সময় তো ওয়াসিয়াত করে যদি না যান বা তাদেরকে যদি বোঝায় না যান যে আমি আমি মরে গেলে তোমরা কিন্তু আমা আমার জন্য চিৎকার করে কাঁদবানা বা বিলাপ করবানা বা বুক চাপড়াবানা যদি বলে না যান তাহলে উনিও গুনাগার হবেন আর যদি বলে যান কিন্তু তথাপি তার ফ্যামিলি মেয়েরা যদি ওরকম করে তাহলে হয়তো গুণাগার হবেন না উনি গুণাগার হবেন না কিন্তু যারা করবে তারা বড়ো বড় গুণা গুনার কাজ করবে এটা আর আমি শেষ করে দিচ্ছি আমাদের আমার নিজের জীবনের একটা স্টোরি বলে শেষ করে দিচ্ছি এটা হচ্ছে যে দুই হাজার সালের মার্চ মাসে আমার মা মারা যান মার্চ মাসের শুরুতে তো আম্মা যদি মারা যান ধরেন রাত্রি নয়টা বা দশটার দিকে মারা গেছেন তার লাস্টা আমার ওয়াইফ এবং বাসায় যারা ছিল তারা সেটাকে ধোয়াইছে ধোয়াই তাকে কাফনে কাপড় পরায়ে রাখা হয়েছে সকালে পাড়ার মুরব্বীরা আসছেন নাকি বা গ্রামের মুরব্বীরা আসছেন সে নর্মাল গ্রামে যে শুনলে আসেন বাইরে ঘরে মেয়েরা ঘরে তো জিজ্ঞেস করছেন যে কখন মারা গেছিলাম আমরা তখন আমি যখন বললাম যে রাত্রি নয়টার পরপর বা এরকম সময়ে তখন ওনারা বললেন যে আমরা তো তারপরে রাস্তা দিয়ে মানে আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে গেলাম আমরা তো কিছু বুঝলাম না এই যে বুঝলাম না কথাটা এটার এটার এটার জন্যই আপনাদেরকে গল্পটা বলা কারণ আমরা আগের থেকে বলে রাখছিলাম যারা ধরেন আমার ওয়াইফ বা যে মেয়েটা আমার মাকে নার্সের মতো ছিল আমার মাকে সারাক্ষণ দেখাশোনা করত। খুবই মায়া ছিল তার মায়ের জন্য আমার মায়ের জন্য তাদেরকে আমরা আগে অনেক আগেই মানে এটা তো তারা জানে তারা শিক্ষিত তারা এই সম্বন্ধে জ্ঞান জ্ঞানপ্রাপ্ত আর কি ছিল যে চিৎকার করে কাঁদা যাবে না তাদের তারা কিন্তু কান্না করছে তাদের চোখে পানি বয়ে গেছে কিন্তু পাশ আশপাশ বাড়ির বলেন বা কাশের পাশের রাস্তাতে হেঁটে গেছেন যে মুরব্বীরা তারা বলতেছেন যে আমরা তো রাত্রে এই পদে হেঁটে গেছি আমরা তো কিছু বুঝলাম না মানে ওই সময় পরে তারা হেঁটে গেছেন এটা আসলে আমাদের সবাই মনে রাখা উচিত এবং এটার থেকে আমাদের ইনশাল্লাহ আমরা যারা এটা শুনতেছেন তাদের কারোই সমস্যা নাই হয়তো বা হবে না হয়তো ইনশাল্লাহ তারপরে আমরা যেন আমাদের বাড়ি ঘরে বা আমাদের আমাদের পরিবারের পরিবার পরিজনকে বলে যাই যে আমরা আমরা মারা গেলে যেন তারা চিৎকার না করেন বিলাপ না করেন বুক না চাপড়ান বা শব্দ করে কান্নাকাটি না করেন সুবাহ কালামদিকা আসশ্লা আল্লাহ আস্তাফের কওয়চবুল্লাহ আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সচানোর তরফ থেকে আল্লাহ আমাদেরকে আমল করার টফিক দেন যা কিছু বেনিফিশিয়াল নলেজ আমরা গেইন করতেছি সেটাকে জীবনে বাস্তবাইতে করার টফিক দেন শুধুমাত্র পড়ার জন্য পড়া যেন না হয় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাতু